আমি হজরত আপনার মূল্যবান বয়ান করার জন্য থেকে সবিনে অনুরোধ জানাচ্ছি আমরা যারা দাঁড়া রয়েছে তারা একটু বসে পড়ে ভাই সামনে জায়গা আসে খালি জায়গা পূরণ করে বসে যায় সামনের দিকে ভাই যারা দাঁড়া রয়েছে বসে যায় ভাই জায়গা আছে জায়গা জায়গা করে বসে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাআতি আমালিনা মান yahdihillahu fala mudilla lahu waman yudlil ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا م بعد فأَعذُ باللهه منِ الشقان الرجم بسم الله الرحمان الرحيم والَّ بعصَق الأجين رسلَ منِنهُ يطل عليههم হসীম আল্লাফাক আল্লাফাক একটা দিনী মাদ্রাসার বার্ষিক সবার ডাকে আমাদেরকে হাজির হওয়ার তোফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখে ডাক্তারের নির্দেশ রায় দশটা এগারোটার পরে আর জাগ্রত না থাকা কিন্তু প্রত্যেক দিন জলসাই যাই আমাকে ভিষনে ফেলে রাখে যখন আমার আর বয়ান করার মতো এনার্জি থাকে না আজও মনে করছি ভাই স্বামী মজুমদার সাহেব আর হামিলেন জওয়ান মানুষ উনি কালেকশন করবেন লম্বা বয়ান করবেন এটাই প্রত্যাশা কর্তৃপক্ষ বলছে তুমি যখন আইসন্ধ হাজিরাটা দাও হাজিরা দেওয়ার জন্য আমি আসছি কোরআনে হাকিমের একটি আয়াত আমি আল্লাহ করেন আল্লাহ সবানা তালা সেই জাহাতে পাঠিদের মধ্যে আল্লাহ ফাঁকে হুজুর কে বানাইছেন কি বলেন হু হু জন্মস্থান মক্কায় মত জমানা মক্কা লোকদেরকে অম্মি বলা হয়েছে এরা লেখাপড়া করত না সবাই নিরক্ষর ছিল কিন্তু সাহিত্যিকতা দুনিয়ার বিভিন্ন গুণ গরিমায় তারা অত্যন্ত পারদর্শী ছিল বরং তাকেও দাবি ছিল ভাষার সাহিত্য সাহিত্যজ্ঞান একমাত্র তাদের তারাই ভাষার বি আর আরবের বাহিরের সমস্ত লোক আজমি আজমি মানে জঙ্গলি জঙ্গলি জানোয়ার যেমন কৃষির মিশির করে মনোরভাব প্রকাশ করে তাদের আওয়াজের মধ্যে কোনো জ্ঞান থাকে না বিজ্ঞান থাকে না সাহিত্যিক সাহিত্য থাকে না এইসব এইভাবে আরবের বাহিরের লোকগুলো এইভাবে কৃষি মিশিরই করে তাদের কোনো ভাষা জ্ঞান নেই আল্লাহ সব তারা मधे रसुल के पाठन अम्मि मध्य रसुल के सृष्टि कर बोझा गल टार्गेट बास बेला ও লামায় কেন কথাটা লক্ষ্য করছে বস্তু রসুলে বাদ দিয়ে বেলা দাত দিয়ে অসির তারা কোরআনে ফাঁকের ভাব বুঝতে পারেনি হজুরে ফলনুর সাল্লা প্রসঙ্গে কোরআন এবং হাজির সবখানে मध्य दायित्व चार এদের কোরআন ওলামাই কেরামেরই শ্রেষ্ঠ দায়িত্ব এরপর সাধারণ মুসলমানের আজ আমরা কোরআন ফাঁকের তেলাভাতে ছেড়ে দিয়েছি আরবের জঘন্যতম মানুষগুলোকে হুজুর অর্থ বলে ক্ষমতা বলে নরম করতে পারেন নেই করেন নেই একমাত্র কোরআনা ফাঁকের তেলাওয়াতের মাধ্যমে নরম করছে ওমের ফারুকের মতো লোক আমি এখানে হজরত কইলাম না ওমর রাজিয়াল না কথাগুলো তো আসছে পরে যে ঘটনাটা এখন বলতে চাই এই সময় তিনি শুধু ওমর নামে পরিচিত সমাজের মধ্যে অত্যন্ত গজিয়াস মান্য বন্য জঘন্য ব্যক্তিত্বের অধিকারী এই নামের দুই অমর ছিল সমাজে একজন নাম ওমর আবনে খাতাম ছিল ইসলামের চরম দুশ্মন যাদের ধাপটে দাপটে সেই সময় ইসলাম কবল করতে তারা নিষ্ক্রেপ মুসলমান পরিশোধিতে সাহস হইত না গোপন দেখত আল্লাহ রসুল এক পর্যায়ে দোয়া করিলেন আল্লাহ ইসলাম একজনকে মুসলমান করে আমার ইসলামের ইজ্জত বাড়াব তাহলে অমরের জন্য আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করছেন মহাদু কেরাম বলেন সব সাহাবাই কারাম ইসলাম কবল করছেন নিজের দরকারে। আর ইসলাম কবল করছে ইসলামের দরকার সেই হিসেবে মতলব আর সব সাহাবি তারেব দোয়া করিলেন দুই উমরে একজনকে মুসলমান করে ইসলামের ইজ্জত বাড়াও এটা প্রমাণিত হয় যেই সমাজে অমর মার্কা লোক থাকবে না সেখানে ইসলামের ইা করি হিসাম ওমর আপনি পরামর্শ সবাই বসছে তাদের দলীয় সমস্ত লোকদেরকে নিয়ে আলোচ্য বিষয় আবদুল্লার বেটাকে নিয়ে কি করা যায় তারা প্রস্তাব পাশ করল এই মুহূর্তে যে ব্যক্তি আব্দুলার আবদুল্লাহকে হত্যা করে কল্যাণটা আনতে পারবে তাকে এই এই পুরস্কার দেওয়া হবে অনেক পুরস্কারের কথা ঘোষণা করল এখন পুরস্কারের কথা শুনি সবাই খুশি কিন্তু এই পুরস্কার লাভের জন্য কাজ করবে কি ওমর আপনি খাতা দ্বারা এগুলো তলোয়ার হাতে নিয়া যে তোমরা বস আমি এই মুহূর্তে আবদুল্লাহ কল্লাটা নিয়ে আসতেছি এই বলে বিলি রাস্তার মধ্যে এক সাহাবী সঙ্গে সাক্ষাৎ নিজকে মুসলমান পরিচয় দেওয়ার সাহস নাইম বাবনে আবদুল্লা রাজিল খুব মনে মনে প্রমাণ করিলেন না জানি কোথা যাচ্ছে আল্লাহ কোন ক্ষতি করে নাকি দেখি কোন রকম তাকে ফিরিতে পারি কিনা নরম গলায় ভদ্রকণ্ঠে কণ্ঠে গেছে গুলো ভাই অমর এই তলয়ার হাতে নিয়ে এক বীর বিক্রমে কোথায় শুনত অমর অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে উত্তর দিল দেবদ্রোহী মোহাম্মদের মাথা কাটিতে আব্দুল্লার সাত করি উঠল যা আশঙ্কা করা হয়েছে ব্যাপার তো তখন সুর আরো নরণ করি কমর সমাজের একটা নিরীহ লোক জীবনে কারো কোনো ক্ষতি করে নাই কারো সঙ্গে ধোকাবাজি করে নাই কার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় নাই যথাসম্ভব অন্যকারী করেছেন এমন একটা নিরীহ লোককে মারি তোমার তুমিও তার কাছে সীক্ষা নিচ দাঁড়াও আগে তোমার খবর লই হজরত নিম আবনে আবদুল্লাহ মুখ দিয়ে ফস্করি বের হয়ে গেল আরে আমার কি খবর লইবে আগে নিজের ঘরে খবর লও ঘরের খবর মানে মানে এত আকর্ষণীয় তোমার তাই নাকি এই সুবিধা তোমার বোনের স্বামী সাঈদ মুসলমান তাই নাকি শুধু তাই না তোমার বোনের শ্বশুর ও মুসলমান অমরের মন ঘুরে গেল সর্বনাশি কথা রাস্তা পরিবর্তন করে বগ্নভতির বা এর দিকে করছে এদিকে তারা যে মুসলমান তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য হুজুর সাল্লা হজরতার আব্দি কে কার করছিলেন রুদ্র তার কক্ষে বসে বসে তাদেরকে কোরআনে চালাওয়ার শেখানো হইত কাছাকাছি বেশি তার কানে আওয়াজ ভাসিয়েছিল যা শুনছি সম্পূর্ণ বাস্তব আরো প্রচন্ড রাগে যাই এদিকে ঘরের দরজা বন্ধ কর দরজা খোলো তাড়াতাড়ি ভগ্নিভূতি দরজা খুলতে সাহস না দরজা খুলি বক্নি তোমরা কি বলতেছিলে আমার আপনি এসে না কার ছিল খাবার আমি নামটা প্রথম ভুল করছি মারতে লাগলো কিল ঘুষি হাতে তার বোন ফাতেমা মা এগিয়ে আসলো বাড়ির হাত থেকে স্বামীকে উদ্ধার করার জন্য ওমর তলোয়ারে পিঠ দিয়া হজরত ফাতেমার মস্তকে কপালে আঘাত দিল কপাল ফাটি ছিটির রক্ত বের হয়ে মুখে পড়ল ইসলামের জন্য সর্বপ্রথম রক্ত দিয়েছেন ভদ্রগড়ের মহিলা হজরত ফাতেমা বেন্টে খাট তার রজলেতার আর সর্বপ্রথম শহীদ সুমাইয়া মহিলাদের অবদান বা শিক্ষা ইসলামের মধ্যে পুরুষ থেকে কোনো অংশে কম নয় মস্তক ফেটে কপাল ফেটে রক্ত বের হইল তখন তার ইমানের জোশ আসিয়া গেল তিনি বললেন শোনো ভাই অমর তুমি যেমন খতামের বেটা আমিও খতামের বেটি আমি প্রকাশ্য করতেছিল মতো শক্তি এইসব করতে পারো তবে একটা কথা মনে রাখি গো তোমার মা তোমার আঘাত রক্ত মাংসের দেহের যাবে। যে কলমে মহাম্মদী কলেমা জাগা দিছি এই কলমের তোমার মতো বীরের সঙ্গে তার বোঝাপড়া হয়েছে আজ আপন বনের মুখে যে বীর কথা শুনলেন এই যে কথা জীবনে আর শুনে নাই যা করো কাসুম সাহ রকম তুলে আলেন তিনি বলছেন অত্যন্ত রাগের সময় কারো পিঠির দিয়ে যদি বেলের দিয়ে আঁকি দেওয়া হয় রাগের কারণে প্রথমে ট্যার হয়না আঁকার পরে যখন রক্ত প্রবাহিত হয়ে একটু নরম হয় তখন বুঝতে পারছি আমার পিঠ কাটা গেছে যখন শুনছিল কোরআন তেলাওয়াতের আয়াত কোরআন তেলাওয়াতের আয়াতের খুরধনি তখনই ওমরের কুহুরির ফদাকাইতে গেছে রাগের কারণে টের হয়নি কতক্ষণ দশটা দশ পরে এখন ক্যার ভাইতেছে কতক্ষণ চোপ থাকে কয় ফাতে এটা আমাকে দেখাইবা বাহারে আলমে হোসনাস দিলো জাতাসম দাঁড়া বাহারে আলমে হোসনাস দিলো জাতাসম দাঁড়াগ हजरत खे ভাই উমর ফাঁকের তালো শুনতে চাও দেখতে চাও তুমি এখনো না ফাঁক তোমার সামনে কোরআনের আয়াত ধরা যায় না যদি ধরতে চাও গোসুল কাল না করে ওমর গোসুল করিয়াছিল এরপর ভাই তোমাকে অনেক অত্যাচার করেছি কোথায় আসি আমি তাকে আমাকে তার কাছে তখন অমরকে যেই ঘরে আল্লাহর হাবিব মাদ্রাসা কায়েম করছেন হাজর আলকামের ঘর সাহাবাই কেরামকের দিনে শিক্ষা দিতেন তালিম দিতেন পাহাড়ের ভিতরে সরু একটা রাস্তা একজন লোকমাত্র দেখতে পারে দুজন ক্রস করতে পারে না এরকম নিরাপদ জায়গায় ওমর সেখানেই গেলেন সেখানে ওমরকে কে ওই ঘরে দরজা বন্ধ করে ফেলা সবাই ভয়ে অমর যাই করল একটু নরম সুর ভাই দরজা খোলো কেউ খুলতে সাহস পায়না তো আমাকে বছর মানুষের মাত্র হামজাদ তখন বলি উঠলেন দরজা খুলে দাও অমর যদি ভালো নিয়ে এসে থাকে ভালো অমর যদি ভালো নিয়ে এসে থাকে ভালো আর বন্ধ নিয়ে তার হাতে তলোয়া দিয়ে তার সঙ্গে বুঝা করা হবে অমর আর কতদিন দূরে দূরে থাকতে চাও অমর দড়িয়েছে পায়ে ধরি কত মুন জাগা দেন আমাকে পড়ান আল্লাহর হাবিব খুশিতে হজরত অমর রচীলতা রানহু হুজুর হাতে হাত কলেমা ফয়ে নিলেন কলেমা ফয়ে তিনি বললেন আল্লাহ রসুল বাতিল বাতিলকাশ্যে আর আমরা আসল থেকে তাকে ফারুক ফাজ হল আল্লাহাক আয়াতনাজ করলেন হসফুকাল্লাহ নবীকে আল্লাহ এবং যারা ইমান আছে তারা আপনার জন্য যথেষ্ট হজরত হুজুর ও ইসাম সহ ওমর আবনে ইসামের পরবর্তী নাম আবু আমার অপেক্ষায় আছে অনুমতি দিলেন ফলে তোমার ফারুকা করিলেন তারা দূর থেকে দেখলো যে অমর তো আসতেছে হাতে তলো আছে আব্দুল্লার বেটার কল্লাটা তো নাই আসলো হিসান জিজ্ঞাসা করে হে অমর আব্দুল কল্লা বাচ্চা আজ থেকে অমর আবনে খতাব নবী মোহাম্মদ যদি কারো বাচ্চাকে এটিম করতে চাও বিবিতে বিধবা করতে চাও আমার তলার সামনে এসে যাও আমি পড়তেছি তিনি সর্বপ্রথম প্রকাশ্যে কাহিদের জমাতের সামনে ইমানের ঘোষণা দিয়ে কলেমান এখন সবাই মুখ সাওয়া করতেছি কি ব্যাপার গেলো কি কই আইলো কিভাবে যা বললাম সে করছি আমরা এখানে আর থাকার দরকার নেই সব চলে গেল হজরতমর ফারুক জীবনের আমূল পরিবর্তন আনছি কোরআন ফাঁকের তেলাওয়াতে রসলে পাখির দোয়া তো আছে হুজুর নবীর দোয়া তো কবুল হুজুর দোয়ার মধ্যে বকুলি করিলেন কেন দুমর না চাই একজন কেন চাইলেন কারণ হুজুর বললেন খবর দামাগে মোহাম্মদের কাছে কথার মর্মাদের দে দ্যামাকে মোহাম্মদি দোমাকে ক্ষুদাবন্দির খবর রাখে পুজো জানতেন রোজে আজলে আল্লাহ পাক দুজকও বানাইছেন বেস্ট বানাইছেন দুজ করে বানাই আল্লাহ ওয়াদা করছে তোমার বাসিন্দা দি আমি তোমাকে আবাদ করব আবার দুজ করেও তোমার বাসিন্দা দিয়ে আমি তোমাকেও আবাদ বাসিন্দা বানাবার জন্য নবী ফাটাইছেন যের বাসিন্দা বানাবার জন্য ইবল ফাটাইছেন এই দুনিয়াতে দ্বন্দ্ব আবহমান কাল ছিল তা কেমন থাকবে এখন আল্লাহ রসুন যদি দনু উমর সাইয়া বুঝতে বাক্য বলতো না কারণ দু হুজুর নিয়ে গেলে আল্লাহর যজকের বাসিন্দা কই খাইতেন এই জন্যই হুজুরে দনু উমর না সাইয়া এক অমর সাইছেন আমরা এখান যারা তার বিরোধী করবে এরা আবু জেহেল ইসলামের দল আপনি যত চেষ্টাই করেন আবু জেহেল দলকে সব মুসলমান বানানো সম্ভব হবে না এখন আপনি অমর আপনি খতাবের দলে থাকবেন না অমর আপনি হিসামের দলে থাকবেন সেটা আপনার ব্যাপার ওলামাই করে নসিহত করে খুলে করে বিভিন্ন রকমে রকমের দ্বারা চেষ্টা করে যেন সব মুসলমান দলে সিনেমা হল দিয়া নাট্যমস দিয়া বিভিন্ন রং তামাশা দিয়া চেষ্টা করে যেন সব লোক উমর আপনি হিসামের দলে যায় এখন আপনার আমার ভাগ্যের ব্যাপার আমরা আমাদেরকে কোন দলে টাইনতে পারে নিজের দ্বিতীয় ডিউটি ছিল আমাদের কলকাতার দ্বারা মলিন হয় দাগ পরে আল্লাহ জিক্রের দ্বারা সে দাগ উঠে যায় এগুলা বিস্তারিত হাদিসের উপরণিত আছে হুজুরসাল্লাহামের দ্বিতীয় ডিউটি ছিল ওর মত কলমকে সাফ করা তৃতীয় ডিউটি দেওয়া তালিম মানে কোরআনের তেল কোরআনের মানি মতলব কোরআনের আমল ইত্যাদি হাতে কলমের শিক্ষা দেওয়া এটা নবীর ডিউটি ছিল মোহাম্মুল কিতাব তিনি বয়তুল্লা শরীফ পণ্য নির্মাণ করে দোয়া করছিলেন যেখানে তোমার ঘর তৈরি করিলাম এদের মধ্যে তোমার শেষ প্রশুলকে পাঠাও কোরআন করবে কোরআনে শিক্ষা দিবে হাদিহি শিক্ষা দিবে তস্কি আব্রাহিম আল্লাহ ইসলামের আল্লাহাক কবুল করছেন তবে সিরিয়াল বদলা দিয়েছে না ইব্রাহিমের সিরিয়াল ছিল তেলাওয়াতিমা তারপর আর আল্লাপ আসিয়া সিরিয়াল করলেন তেলাওয়াতকিয়া তারপর তালিম কারণ গ্লাসের মধ্যে দুধ রায় হইলে গ্লাস আগে করতে হয় গ্লাস অপরিষ্কার থাকলে দুধ দেখলে দুধ অপরিস্কার যাবে যে ভান্ডে রাখবেন ভান্ডা আগে পরিষ্কার করতে হবে আমাদের এই কৌমি মাদ্রাসা সরকারি মাসার পার্থক্য এখানে মাদ্রাসায় আগে তস্কিয়ার চেষ্টা করা হয় এরপর আসবে তালিম মাসে তারিম নাই। এখানে ছেলে ভর্তি করেন ছেলে এখনো আরিম বাত আসা পরে লম্বা জামা লো গোল টুফি মাথায় দাও এই পোশাক সুন্নতি পোশাক পর কয় না এখন এই লম্বা জামা পাগড়ি টুফি এগুলা কি শূন্য না মোস্তাহ না আর কিছু এইটা জাইন দাওরা দাও পড়ার পর কিন্তু আমুল শুরু হয়েছে আলিম বাতা করতে অর্থাৎ ভান্ড অপরিষ্কার সেখানে কোন দিলে সেটা অপরিষ্কার হইয়া এখন তাদের দিকে টাকাতে আর আলেমের মতো লাগে না ভান্ড খারাপ করিয়া এলেম পর্যন্ত বরবাদ করি পালেছে আজ সমাজে অনেক বড়বি দেখা যায় বাস্তর আবার অনেক মাস্টর দেখা যায় না শহরে বন্দরে অনেক মেয়ে দেখা যায় ছেলেমার্কা আবার অনেক ছেলে দেখা যায় মেয়ে মার্কা আচ্ছা আল্লাহ তোমাকে বানাইছে ছেলে তুমি চেষ্টা করলে মেয়ে হইতে পারবে মার্কাটার মেয়ে লইলিয়া তো ছেলেও রইলেনা কি হইলা লিঙ্গে লই যাবে না তো মেয়েও রইলে না ছেলেও হইলে না তুমিও কিলিবলিঙ্গ হইস এজন্য ফর্মাইছেন তো মুখ নাই তো মার্দ নাই তো জান এখন তারা কয় মাসা ছাত্র কমাইতেইব মাসা ছাত্র কমাই তুই কন্দুখের কথাটা কয় অসুবিধাটা কোথায় কোরআন ফুললে কোরআন এর সুরি করতে নিষেধ করে ডাগাতি করতে নিষেধ করে সন্ত্রাস করতে নিষেধ করে সুদ খেতে নিষেধ করে ঘুষ খেতে নিষেধ করে বেফদা চলতে নিষেধ করে আর এগুলো যারা করতে চায় তারা কেমনি এটা সমর্থন করে সুতরাং কোরআন শিক্ষা বিরোধী কারা সুদ ঘুষ খায় যারা কোরআন শিক্ষা বিরোধী কারা সমাজে এই জন্য আমাদের দায়িত্ব হলো তারা কি করতে চায় না চায় কি করে না করে সেদিকে ভূক্ষোপ না করা না করে আমরা দিনের কাজ দিনের খেদমত কোরআনের শিক্ষা হাজির শিক্ষা দিয়েই যাব ইশা এটার পরে যদি আমাদের পরে জুলুম আসে নির্যাতন আসে আসুক এটা তো আমাদের পুরাতন ভাবনা পাকের যুগ থেকে এ পর্যন্ত যুগে যুগে ওলামাইজুরগানের দিন বাতিলের বিরুদ্ধ বাতিলের হাতে জালিমের হাতে নির্যাতিত হয়েছে কোন আলিমা কোনদিন জুলুম করেন নাই যারা জুলুম করে তারাই একদিন মসিক বনে যায় কারণ সিঁড়ি কইল জুলুমের বড় ভদ্র ছোট ভদ্র থেকে বড় ভদ্র দিকে আস্তে আস্তে আগায় আর ওলামাই সবাই মজলুমের দাবি আমরা সবাই হানাফি মজাব না সার্টিফিকেট আসেনি হানিফি হানাফি মজাহ কোথায় এমাম আবু রহমতুলাই मृत्यु को मतलब কোড়ে পিকমতুল্লা হক মসলে প্রিয়া হলে মালে কি বানতা হব ও সে নিকল জ যুগে যুগে আমাদের পূর্ব শুরীরা নির্যাতিত হয়েছে মজলুম হয়েছে কিন্তু হক কথা নাই তোমরা যাই করো আমাদের আওয়াজ থাকবে হক্লা কোরআন শিক্ষা কলামের শিক্ষা দীক্ষার তর্বত থাকবে তোমার কফাল ভালো হলে তুমি কবুল করি আর কফাল মন্দ হলে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে লম্বা সড়া বয়ান এখন করার শক্তিও নাই এগারোটার উপরে বাজি গেছে সময়ও নাই আমার ভাই শামী মজুমদার সাহেব আপনাদের কাছে মাসার সাহায্য হিসাবে চাইছিলেন আমি আসি ডিস্টার্ব করে দিলাম এখন সাহায্য করার মতো আর কারো কিছু আসেনি মেহরবানি করে মনের মহাব্বতে তাইলে হজরত ওমরানুল খাতাবের দলে আপনি থাকতে পেরবেন এই যে যা পারেন একসা আরো কিছু দেন এখন দোয়া হয়ে যাবে টাকা Зд right that's what he says, It must have shaken Ooh, maybe not even magazin. We've come to the world, Why being in eternity, Why, am only aELL? Thank You Lord, O SWITNIK 1770 is Nobel, Ә Dr. AllahYouuar these আল্লাহ আমাদের মধ্যে দান করা এ আল্লাহ যত করসার আছে এ আল্লাহ প্রত্যেকের দিলের নেখা জাতগুলা পুরা করে দাও এ আল্লাহ যাদের আওলাদ নেই আল্লাহ আল্লাহ আওলা দান করো যাদের আওলাদ আসে আমাদের বেটার পিঠে মানুষ বানিয়ে দাও এ আল্লাহ সারা দুনিয়ার সমস্ত দিনী কমিগুলো কবুল করব এলাকাগুলো দুনিয়া না থাকলে বাকির একবার আর কোনো মিশন দুনিয়াতে নেই এ আল্লাহ কোরআন হাদিসকে বাকির একবার মানুষের এই সমস্ত দিনী প্রতিষ্ঠান কেয়ামত পর্যন্ত আবাদ করব আস্তাফ জওয়াদেবের সমস্ত মুসলমান ভাই দিলের মহবতার সঙ্গে করে দেওয়া যারা আমলার দায়িত্ব আদায় করার প্রতীক ছেলেদেরকে আগামী হকানি রব্বানি বানাইয়া আমাদের মুরব্বীদের নাজাতে উশিরা করে দেওয়া এলায় যেসব হাবিজদেরকে পাকড়ি দেওয়া তাদেরকে আমাদের মুরব্বীদের জেন্দেগার গুণাখাতা মাফ করে প্রত্যেকের কবরকে রেজাজি জান্ না বানিয়ে দাও রব্বির হাম হুমার কামা রব্বাই রব্বির হাম হুমা আমরা ইসলাম কা রানে কসমি নাই ন বন্ধু না